আমি বলি সুরা ফাতেহার প্রথমে আমরা কি বলি তার মানে মুসলমান কার নামে শুরু করে যদি কেউ বলে আল্লাহ নবীন নামে শুরু করলাম কি হবে গুনা টুনা আপনি আবু জেহলের মতো মুশ্বে হয়ে যাবেন কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুর্শেক হয়ে যাবে কেন আমি একটু পরে বলছি যদি আল্লাহ তিন সময় থাকে যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাঁপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহালের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বোঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা ছাড়া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 রহমান মানে কি অল্প অল্প সরি অল্প অল্প না রহমান মানে মহা মহাদয়াল মহা করুণাময় মহামায়াময় তাহলে আমরা শুরু করলাম যে আমাদের শুরু হলো আল্লাহর নামে আর সকল দয়া মায়া রহমত কার কাছে আলহামদুলিল্লাহ হে রবিল আলমিন সকল প্রশংসা কার আমি যদি বলি যে আমি আল্লাহর রহমতে ভালো আছি তাহলে কার প্রশংসা করেন আমি যদি বলি আমি আল্লাহ রহমতে আর হুজুরের আল্লাহ আল্লাহ আসলে প্রশংসা হলো না এটা নিন্দা হলো খুব ভালো করে বসেন কেন নিন্দা হলো কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে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 আল্লাহ আমার ভালো না দেখে আবারও বলছি আল্লাহ প্রশংসা আল্লাহ যিনি রব সারা বিশ্বের রব রব মানে কি প্রতিপালক লালন করেন পালন করেন খাওয়া দেন দাওয়েন কে আচ্ছা আবু জেল কি আল্লাহ রব্বুল আলমিন মান তো এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবে। না আবু জেল আল্লাহ এক মানত আল্লাহ রবীন্দ্র সৃষ্টিকর্তা রেজিগাতা এটা মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত কোরআন শরীফ অনেক জায়গায় আছে আপনারা আমার লেখা বই আছে তার একটা বই হল কোরআন সুন্নার আলোক ইসলামী আকিদা এটা পড়লে এই আয়াতগুলো সব পাবেন আর একটা হল ইমাম আবহানি বাহসা নামে একটা বই আছে নিতে পারবেন তাহলে আরবের কাফের আল্লাহকে রাব্বুল আলমিন আল্লাহ কুরানি বলছেন হেরাসুল আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আরবের কাফেররা বলবে আল্লাহ রাওয়াত আদিম শাহাত আসমান এবং আরশে আজমের রবকে আবুল জাহেল কথা বলত আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ যাই হোক আবুল জয়েল কিন্তু আল্লাহকে রব্বুল আলমিন মেনত কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পড়ে যাচ্ছে এরপরে আল্লাহ আবার কে আমার মালিক কে আবু জেহলের এখানে কিছু গোলমাল ছিল খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল আছে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 এই যে আবু জাহাল আবু আহা বুধবাহা সাইবাহ আরবের কাফেররা আল্লাহকে এক মানত আল্লাহর ইবাদত করতো আল্লাহকে একমত রব্বুল মানত কিন্তু ইয়া কানা না লা ইহ মানত না কেন মানত না কারণ আবু জাহাল তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র শব্দ আল্লাহর ইবাদত আল্লাহর করতে হবে কিন্তু আল্লা কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না কারণ আমরা গুনাগার অনেক গুণা করি আমাদের ডাক আল্লাহ শুনবে না আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব যেমন আল্লাহর ফেরেস্তা ইব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল আল্লাহ তালার নবী ইব্রাহিম ইসমাইল মুসা আইসা আল্লাহর অলি লাত, সোয়ানাস মান এই আল্লাহর নবী ওলি, ফেরিস্তা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 সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে ওরা আমাদের দিয়ে দেবে কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না শুধু আল্লাহর কাছেই চাইতে হবে এইতে মানতে রাজি ছিল না কথাকে বুঝতে পেরেছেন আমাদের দেশে এরকম আছে আমাদের দেশে আমি এক বাসে একটা গান শুনলাম বাবা শাহজালাল এরকম গান কি আপনার শুনেছেন যে লোকটা রকম গান গায় বাবা শাহজালাল পরলি শাহ মকদুমলি গসে আজম আজমলি, খাজা বাবা ওলি, দয়াল বাবা ওলি দয়া করো বাবা কলবে কলবেশো বাবা নদর উদ্দাও বাবা রকম গান আছে না নেই এই গান যিনি গাচ্ছেন তাকে যদি আপনি বলেন আমাদের রপকে কি বলবে আমাদের সৃষ্টিকর্তা কে কি বলবে আমাদের কে কি সব মানবে কিন্তু আপনি যদি বলেন। এই দয়া যে কাছে এটা না দয়া আল্লাহর কাছে চাও আর কারো কাছেও না ও কি মানবে আপনি যদি খুব ভালো করে বুঝন যে শাহজালাল অলি শাহ মুখ দুমলি তারা অনেক ভালো তাদের জন্য দোয়া করো তাদের মহব্বত করো কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও ও মানবে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 আমরা আল্লাহর বান্দাদের বন্দনা করে সব পেয়েছি আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেহাদবী করতে হবে একে ধরো আর মারো কথা বুঝতে পেরেছেন এখন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 কাউকে দিয়ে যাইতে হবে এমপি ভালো করে চিনলে আর লোক লাগে না আল্লাহ তো এমপির চেয়েও নাওজব কঠোর চিনার পরেও লোক লাগবে কেউ যদি মনে করে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 চেন আমরা জানি জব সব জানেন কিন্তু আমরা গুণাগার অনেক গুণা করি আল্লাহ জানেনা নজবাহ আল্লাহ তো রাখি কিন্তু হুজুরদের আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না কিন্তু হুজুর যেহেতু দয়ালু হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর ফেলতে আল্লাহ আর ফেলতে পারবে না ঠিক না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 भांडार क्षमता दिए मन कर ले नबीजी दुआ कर आयत नोर दुआ ना अल्लाह बोझ बंदा पा আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই বান্দা পাবে না আর কোন হুজুর নবী বিশ্বের সকল অলি আবদাল গজ কুতুব দোয়া করলে আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না তো ভাইরা যেটা বলছিলাম আমরা আরেকটু বোঝার চেষ্টা করি কোটে গেলে উকিল লাগে না আল্লাহর কাছে উকিল লাগবে যে কে উকিল নেই সে কেসে জামিন নেই কোটে গেলে উকিল লাগে কেন আপনাদের কার দলিল কার কুষ্টি জাল। জশেপ জানে তো জানে সবার দলিল চেনে তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে আমি অনুত্ত আল্লাহ আর করব না আল্লাহ মাফ করে দাও আপনি যে সত্য বলছেন আল্লাহ তো জানেন না তার একটা উকিল লাগবে আল্লাহ তার কাছে বান্দার উকিল লাগে এটা হলো সকল শিরকের মূল এই জন্য আল্লাহ কোরআন ছয় সাত জায়গায় বলেছেন কাফা কফা বিকিল হিসেবে আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ কোরআন করিমে বলেছেন ফত্তা খিজহু ওয়াকান উকিল ধরো আল্লাহকে কাকে আল্লাহ আল্লাহর কারিমে বলেছেন লা আল্লাহ ছাড়া কাউকে ভাইরা আমরা একটা আমরা বলি পীর দয়াল আসি বলি না পীরেরা কি দয়া করে আমু ভাই পীর সাহেব পীর সাহেবের জামাই পীরেদের পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে না তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা দেয় এটা জানে এটাও কিন্তু দয়া আপনারা করেন ঠিক না তবে বীরসাহ করেন ভালো পীর বা আলেম তারা মুড়িদদেরকে দিন শিক্ষা দেন অধিকা শিক্ষা দেন এটাও মুড়িদের প্রতি না তাদের দায়িত্ব তবে সত্যিকারের আমাদের জন্য দয়া মায়া রসুল আল্লাহ কুরআ বলেছেন তিনি দয়ালু তিনি রাউফ রাহিম তবে আমাদের জন্য মানুষদের জন্য নবীর বড় দয়ালু তো আর কেউ নেই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 আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবে আমাদের নবীর শেষ হয়ে যাবে সবার সফা শেষ হয়ে যাবে তারপরও লক্ষ কোটি মানুষ তোদেরকে থাকবে আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না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 যখন কোন বিপদ কষ্ট হয় ব্যথা বেদনা পা ভেঙে গেছে দশ টাকা লস হয়েছে অসুখ বিসুখ হয়েছে ও সঙ্গে সময় চিন্তা করে নিশ্চয় রাগ করেছে যখন ওর কোন লাভ হয় সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় দোয়া করেছে ওর মনটা সবসময় কার সাথে ঘরে সাথে আরাক এক অত ভক্তি করে না সে মুড়ি সে জানে আমার হুজুর খুব ভালো সহি সহিফা দেয় আমি আমল করে মজা পাচ্ছি আল্লাহ হুজুরের দিক কিন্তু আল্লাহ আমি অন্যায় করেছি তুমি দয়া মহা মায়াময় আল্লাহ মাফ করো ওর যখনই কোনো ভালো হয় আল্লাহ তুমি দয়া করে তোমার সুক্রিয়া আল্লাহ ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে আল্লাহর অলি কি হবে প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই মুর্শে আলি সবারই মহব প্রত্যেকের জাহ জায়গায় রাখবো যদি আল্লাহর জায়গায় বসাই দিই শিরিক হয়ে যাবে কথা বোঝেন আমি আরেকটু বলি ছোট বাচ্চাদের মারে খালা বেশি মারে হুকুম করে আব্বা বেশি না মা একশোটা করে হাঁটতে গেলে হুকুম করে এই সুস্পি এরম করে আসলে খাইতে গেলে হুকুম করে এরকম হাত পড়তে হুকুম খাইতে হুকুম বাথরুমে যাইতে হুকুম কোসল করতে হুকুম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 মা খুশি হয় না বিরক্ত করছে যে ওর মা ভালো মারা ভালো মায়ের মাতৃত্বে দাবি হলো দুটো একটা হলো সন্তান তার ব্যথা বেতনা প্রথম কার সাথে শেয়ার করবে আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে মা বুঝলে কোনো রাগ থাকে না। এখন বান্দা যদি মনে করে আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না মাবুত তো তো রাগি রেগেই তো আমার বিপদ দিয়েছে এখন মাবুদের কাছে চাইলে তো দেবো না তবে আমার হুজুর মলানা অমুক তমুক খুব বুজুর্গ মহব্বত করে আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে দিয়ে চাইব হুজুর আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে ওই ব্যক্তি প্রমাণ করছে দাবি করছে যে তার মাবুদ ভালো মাবুদ না মাবুদের মাহবুদিয়া দাবি হলো যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে আর আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে বান্দা যত গোণাগার হোক কাফের মুর্শেক হোক আল্লাহ তার দোয়া শোনবে আল্লাহ কোরআন আল্লাহ শোনো যখন সে অসহায় হয়ে ডাকে অনেক বলেছেন যেটা বলছিলাম ভাইরা তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে শিকার জন্য মধ্যস্থ লাগে এলম শেখবেন অন্তরের জন্য আল্লাহ সাথে বান্ধার কোন মিডিয়া ওসিলা অসিতা লাগবে এই চিন্তা করা আর মার কাছে দুধ চাইতে বাচ্চার আবার খালার কাছে যাইতে হবে এই চিন্তা করা একই রকম চিন্তা কথা কেউ যদি মনে করে চিন কাছে আমি চাইলে দেবে না অন্য কেউ চেয়ে দিলে দেবে সে ইমান থাকে না মুশেক হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন এই চাওয়া পাওয়া একমাত্র কার ইয়াকা আগুধু বা ইয়া কারাস্তা